আলোচনার বিষয় হচ্ছে বদনজর বদনজর বা কোনজর নজর কুদৃষ্টি সত্য রসুল সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন হাদিস থেকে সহিল বোখারের মধ্যে হাদিসের মধ্যে আসে যে বদনজর সত্য ইবনে হাদিসের মধ্যে আসে তোমরা বদনজর এর খারাপ প্রভাব হতে রক্ষার জন্য আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করো কেননা তা সত্য সহি মুসলিম আন্নবান বদনজর সত্য এমনকি যদি কোনো বস্তু তাকদীরকে অতিক্রম করতে করতো তবে বদনজর তা অতিক্রম করতো সুতরাং তোমাদেরকে যখন এর মুক্ত হওয়ার জন্য গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল করো এখানে সুসল্লাহু ইসলাম সাহি মুসলিমা হাদিসের মধ্যে বসছেন যে বদনজর তকদিরকে যদি কোনো কিছু অতিক্রম করতে পারতো তাহলে সেই বদনজর করতে ইভেল আই করতে পারত। এবং সুসাহ ইসলাম এখানে একটা চিকিৎসা পদ্ধতি দিলেন যে বললেন যে বদনজর যদি কেউ মনে করে যে সেই বদনজর আক্রান্ত হয়েছে অমুকের দ্বারা তাহলে অমুকের কাছে যদি সে গোসল করার জন্য পানি চায় তার গোসল করা পানি জুটা পানি বা গোসল করার তার শরীর ধোয়া পানি অজু করা পানি চায় তাহলে সেটা তাকে প্রদান করতে বলা হয়েছে তখন তোমরা গোসল করো যদি তার জন্য গুসল করতে বলা হয় তাহলে তোমরা গোসল করো অন্য হাদিস অন্নপূর্ণায় আসে মোসুদে আহমদের মধ্যে তাবরানি অবণ্যা করছেন শেখ আলবানী হাদিসটাকে সেহী বলছেন যে যে সত্য তা যেন মানুষের ওপর থেকে নিচে ফেলে দেয় বদনজ সত্য যাওয়া মানুষকে ওপর থেকে নিচে ফেলে দেয় মানে মানুষকে হয়তো সে ব্যবসায়িকভাবে অনেক উপরে কিন্তু সে বদ্যজোরের কারণে সে ব্যবসায়িকভাবে নিচে পড়ে গেলো বদ্যজরের কারণে একজন মানুষ সুস্থ সবল মানুষ ছিল সুন্দর সুঠাম দেহের মানুষ ছিল তাকে বদ্মজরের কারণে সে শারীরিকভাবে অনেক যে রুগী আক্রান্ত হতে পারে এর মাধ্যমে সে নিচে পড়ে গেল তার শরীরটা নষ্ট হয়ে গেলো বদ্রজোরের কারণে অনেক তার হয়তো সে একটা বিরাট বাড়ির মালিক ছিল তার বাড়িটাতে মানে বস্তুদের মধ্যে বস্তুর মধ্যেও বদ্রজরের এফেক্ট আসে তো এই হইতে পারে এ কারণে সে বদ্রজরের কারণে সে উপর থেকে নিচে পড়ে গেল এবার অনেক অনেকগুলো প্রভাব আসে এই হাদিস থেকে আমরা বললাম বদমজর সত্য তা যেন মানুষকে উপর থেকে নিচে ফেলে দেয় অন্য বন্যা সেহী জামের মধ্যে শাহ আলমানি হাদিসটাকে সেই বলছেন যে বদ্যজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দে এটা উটকে পাতিলে মানুষকে কবর কবরে পৌঁছে দে আর উঠকে পাতিলে পৌঁছে দে বদলের কারণে উট যখন অসুস্থ হয়ে যায় তখন মালিক সেই উটটাকে জবেশ করে পাতিলের মধ্যে নিয়ে খেয়ে ফেলে আর মানুষ বদ্ধজের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে মানুষের মানুষ অনেক ধরনের যেমন ডায়াবেটিস তারপরে ক্যান্সারের মতো ভয়াবহ রূপ বদ্যজের কারণে হয়ে থাকে এই জন্য আল্লাহ সুহান তালা আমাদেরকে বদ্রজোরের প্রভাব থেকে হেফাজত করুন আল্লাহ মামে অন্য বন্যায় আমরা পাই শহীদ বুখারের মধ্যে আমার উম্মতের মধ্যে তকদিরের মৃত্যুর পর অধিকাংশ মানুষের মৃত্যু বদনজরের দ্বারা হবে শহীদ বুখারের হাদিস রসদন বলছেন আমার উম্মতের মধ্যে তকদিরের মৃত্যুর পর অধিকাংশ মৃত্যু বদনজরের দ্বারা হয় থাকে আশার আদি আল্লাহন বলে নবীসাল্লাহ আলি ইসালাম বদনজর থেকে বাঁচার জন্য রক্ষা করার নির্দেশ দিতেন বোখার এবং মুসলিমের মধ্যে হাদিসের মধ্যে আসছে আশার আদি আল্লাহানাকে বদনজর থেকে জন্য করার নির্দেশ করার জন্য বলছেন আনাসী মালিক রাদি আল্লাহন বন্যা করে নবী সাল্লাহ নজর থেকে হেফাজত এবং বিষাক্ত প্রাণীর দংশন এবং ক্ষত বিশিষ্ট রোগ থেকে রক্ষার জন্য রক্ষিয়ার অনুমতি প্রদান করেছেন শহীদ মুসলিমের হাদিস সে রক্ষিয়ার মাধ্যমে বদনজর থেকে বাঁচা যায় উম্মে সালামারদি আল্লাহনু বন্যা বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম তার ঘরে এক মেয়ে শিশুর চেহারা দাগ দেখে তিনি বললেন তার চেহারায় বদনজরের লক্ষণ দেখা যাচ্ছে তাকে রুক্ষা করাও বুখারি মুসলিমের হাদিস রসুলসলোল্লা আলি সাল্লাম একটা মেয়েকে দেখলেন উম্মে সালামার ঘরে দেখে বললেন যে তার চেহারার মধ্যে রসুলসাল্লাইসাল্লাম লক্ষণ পাইলেন বদ্ধজের লক্ষণ তাকে বললেন যে একে বদ্ধজর করাও বদনজরের প্রভাব প্রভাবিত মানুষ পশু ধন সম্পদ বাগান ক্ষেত ইত্যাদি প্রভাবিত হয় আমাদের দেশে বদনজর থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় অনেক গুলাই অধিকাংশই হচ্ছে আঞ্চনা বিবর্জিত পদ্ধতি যেমন আমাদের ফসলকে রক্ষা করার জন্য ঝাড়ু টাঙ্গিয়ে দেওয়া হয় জুতার টাঙ্গিয়ে দেওয়া হয় তারপরে অনেক কিছু দেওয়া হয় যেটা তাবিজ টাঙ্গিয়ে দেওয়া হয় এগুলো হচ্ছে অবৈধ পন্থায় বদনজর থেকে বাঁচার চেষ্টা সেটা থেকে সেটা থেকে আমাদেরকে হেফাজত হতে হবে এবং অনেক বাচ্চাদেরকে সুন্দর সুন্দর বাচ্চা তাদেরকে মাথায় টিপ দেওয়া হয় তাবিজ দেওয়া হয় যাতে বদনজরের ক্ষু নজরের প্রভাব তার মধ্যে না পড়ে সেটা হচ্ছে অবৈধ পন্থা সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং বৈধ পন্থায় ফিরে আসতে হবে বদনজরের বৈধ বদনজরের কারণসমূহের মধ্যে কারণ হচ্ছে ভালো লাগা বা আশ্চর্য নিতে হওয়া সৎ যে কোনো উদ্দেশ্যেই মানুষ ভালো লাগতে পারে পারে ইসলাম সেখানে বলছেন ভালো লাগলে কী বলতে হবে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ বরকতের দোয়া করলে হবে বদনজরের আর প্রভাবিত হবে না হিংসা হাসাত থেকে জেলাসি থেকে মানুষের অসৎ এবং খারাপ লোকের জেলাসি থেকে কি হয় বদনজরের প্রভাব পড়ে বুহারির মুসলিমের বন্যায় আসে যে জিনের বদনজর বদনজর আসে এবং জিনেরও বদনজর আছে যেটা বোখারের বন্যা থেকে পাওয়া যায় যেটা একটু আগে আপনাদের সামনে হাদিসটা বল্লাম একটা বাচ্চাকে থেকে রসিসুল্লা ইসলাম তাকে বলছিলেন যে তাকে করাও কেননা তাকে জিনেরা জিনের বদনজর লেগেছে জিনও মানুষকে জিন আনসিন ওয়ার্ল্ডের জিনিস সেও বদনজর মানুষের উপরে দিতে পারে এজন্য যদি কখনও বদনজর লেগে যায় তাহলে আমাদেরকে শরীরসম্মতভাবে চিকিৎসা করতে হবে শরীরসম্মত চিকিৎসা যে নিজের বদনজর থেকে নিজেকে রক্ষা করা নিজেকে রক্ষা করার জন্য সেলফ রক্ষিয়া করা যে নিজে বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা নিজের প্রোটেকশন ব্যবস্থা করতে পারি ঘুমানোর সময় দুয়া সকাল সন্ধ্যার যে আসকা এগুলা যেগুলার পাটের মাধ্যমে কোরআন তেলাওতের মাধ্যমে নিজেকে অজু করার মাধ্যমে এগুলোর মাধ্যমে আমরা নিজেকে রক্ষা করতে পারি বদনজর থেকে আবার নিজের বদনজর থেকে অন্যকে রক্ষা করা অন্য অন্যের মধ্যে ভালো জিনিস দেখলে ভালো গাড়ি দেখলে বড়ো বালি দেখলে ভালো মানুষ দেখলে ভালো সম্পদসারী দেখলে ভালো বিজনেসম্যান দেখলে সেই ক্ষেত্রে আমরা তার জন্য কী করবো বর দোয়া করবো মাশা আল্লাহ বারাক আল্লাহ ফি আল্লাহ বারিক আলাইহি এভাবে আমরা আল্লাহ মিনিয়া সালকামিন ফাল্লিকা এইভাবে দোয়া করবো দোয়া করার মাধ্যমে আমরা আমাদের বদনজর থেকে ওই যে ওই লোকগুলা বা ওরা ওই ব্যক্তিটি কি হবে হেফাজত হবে যে ব্যক্তির বদনজর লেগেছে তাকে যদি পাওয়া যায় যে ওই ব্যক্তির মাধ্যমে বদনজ লেগেছে সেক্ষেত্রে রসদুল্লাহিসাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সহি মুসলিমের মধ্যে হাদিসের মধ্যে আসে তো গোসল করে ওই যদি লোক পাওয়া যায় যেমন রসদুল্লাহ ইসলামের একজন সাহাবী তিনি যখন তার শরীরটা উলঙ্গ করলেন তখন শরীর সেই শরীরটা দেখে আরেকজন বললো আমি কোনো মহিলাকে এর এরকম কোনো মহিলাকে শরীরও দেখি নাই এটা বলার সাথে সাথেই ওই লোকটা দপাশ করে পড়ে গেল ইভেন কি এমন অবস্থা হল সেই হাটটা হাটটা নাড়াতে পারতেছিল না এই কথা রসুসলিকে বলার পরে রসুল্লাহ বললেন তোমরা তোমাদের ভাইকে ভাইয়ের মধ্যে ভালো কিছু দেখলে তাকে কিসের জন্য তোমরা মেরে ফেলো তার জন্য কিসের জন্য বরখতের দোয়া করোনা তখন ট্রিটমেন্ট যে পাওয়া গেছে যে কার বদ নজর লাগছে তখন ওই লোকটাকে অঙ্গ ধুয়ে ওই লোকটের হাত পা মুখ এগুলো ধুয়ে ওই পানি দিয়ে ওই ছেলে ওই অসুস্থ ব্যক্তিটিকে যখন গোসল করালেন তখন সেই লোকটা ভালো হয়ে গেল দাঁড়িয়ে গেল আবার সুস্থ হয়ে গেল তাহলে বদনজর যদি ব্যক্তি পাওয়া যায় সেক্ষেত্রে তার জন্য তার কাছ থেকে গোসল করে বা অজু করে তার শরীরের বিভিন্ন অঙ্গ ধুয়ে পানি এনে সেটা রুগীর ওপরে ঢেলে দিলে সেই রুগী বদনজর থেকে পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে আবার যদি এরকম না পাওয়া যায় তাহলে বদনজোরে আক্রান্ত ব্যক্তি মাথায় হাত রেখে দোয়া পাঠ করা ওষুধ সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন সময় আমাদেরকে দোয়া শিখাইছেন ওষুধ সাল্লাহ আলি সাল্লাম দোয়া শিখাইছেন আজহিব বাস রাব্বান্না আশফিয়ান্তা শাফিল্লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউকা দিস এগুলো দোয়া করতে পারি তারপরে রুগীর যে স্থানে সমস্যা হয়েছে সেখানে হাত রেখে আমরা ধোয়া পড়তে পারি আল্লিম আরবুল্লাহ আশিল আজিম ইয়াস ফিয়াক একটা সাতবার পড়তে পারি আমরা সুরা খ্লাস যে স্থানে হাত রেখে সুরা এক খ্লাস ফালাক নাচ পরে সেখানে রক্ষা করতে পারি রুকিয়া করা পানি দিয়ে তাকে গোসল করাইতে পারি বা সিঁদড়ের পানি দিয়ে বড়ই পাতার পানি দিয়ে সাতটা বড়ই পাতার কুড়ি এনে সেটাকে পেস্ট করে বাল্টিতে পানি নিয়ে সেই পানির মধ্যে এই সাতটা বড়ই পাতার কুড়ির পেস্ট মিক্স করে সেখানে আমরা রুকিয়া। করে আরও যদি আমরা প্রয়োজন মনে করি রসিসাম যেগুলো পছন্দ করছেন আমরা সেখানে অলিভ অয়েল দিতে পারি সেখানে আমরা কালো জিরা ষাটটা কালো জিরা দিতে পারি সেখানে আমরা দিতে পারি ভেনেগার সিরকা খাল সিরকা দিতে পারি এগুলো মিক্স করে আমরা সেই পানি দিয়ে ওই লোকটিকে গোসল করা গোসল করানোর মাধ্যমে আমরা বা ওইখান থেকে কিছু পানি থেকে পান করানোর মাধ্যমে আমরা বদ্রজর থেকে রুগীর চিকিৎসা করতে পারি কোনো স্থানে বা কোনো বস্তুতে বা কোনো প্রাণীতে কোনো গাছের মধ্যে যদি বদনজ লাগে ক্ষেত্রে রক্ষা করা পানি সেখানে ছিটিয়ে দিয়ে সেখানে স্প্রে করে আমরা বদনজ থেকে যুগের চিকিৎসা করতে পারি এখানে অবৈধ চিকিৎসা হচ্ছে যেটা আমরা আগেই আলোচনা করছি যে তাবিজ কবচ ব্যবহার করা কড়া স্যান্ডেল ঝাড়ু দাতু পদার্থ কঙ্কাল বাচ্চাদের মাথায় টিপ দেওয়া এগুলো হচ্ছে রুখিয়া শিরকিয়া বা এমন কোন রুখিয়া এমন কোন বিষয় দিয়ে ঝাড়ফুঁক করা যেটা কোনো মিনিংলেস নেই সেটা না কোরআনের আয়াত না এটা হাদিস না কোনো দুয়া এ ধরনের কোনো মূর্তিমার কাছে কোনো এই ফেরাও অন্য অধ বা বড়ো কোনো কাফের কাছে আশ্রয়পাতের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে সেটা অবৈধ শেখা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য সকাল সন্ধ্যার যে আজকার সময় আছে রসিসুল্লাহ ইসলাম যে দোয়াগুলা শিখে দিয়েছেন সেগুলোর মাধ্যমে আমরা নিজেরা বদ্মজ থেকে নিজেদেরকে খুব ক্ষুপ্রভাব থেকে এগুলো থেকে আমরা হেফাজত হতে পারি এবং শিশুদেরকে নিয়মিত রক্ষা করা শিশুদেরকে আপনি ভালো তাদেরকে যখন যখনই দেখবেন তাদের যদি দেখে আপনার চক্ষু শীতল হয় ভালো লাগে তাহলে তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে রসুল্লা যেভাবে দোয়া করতেন যে তাদেরকে আপনি দোয়া করবেন আহজুবি কালিমাতিল্লা তাহমাতি মিনকুল্লি সাহিতা আনিল হাম্মাতি ও মিনকুল্লি আইন লাম্মা এই দোয়া পরে ফুক দিতে পারেন আহজুবি কালিমাতি ই আপনি ফুক দিতে পারেন এভাবে দোয়া পড়ে আপনি দেওয়ার আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি আমাদের নিজেরা সেফ থাকতে পারি নিরাপদ থাকতে পারি আমাদের সন্তানদেরকে আমাদের সারাউন্ডিং মানুষদেরকে আশেপাশের মানুষদেরকে আমরা নিরাপদ রাখতে পারি আলাহ সুবাহ তালা আমাদেরকে তফিদান করুন সাল্লু আল নবীনা মহম্মদ ওয়াল আলহি ওসবি ওসাল্লাম সালামুক